আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল সঈদিন মোহাম্মদ ওআলামান এবং তিন নম্বর বড় আদামত হচ্ছে ইয়াজুজ মাহুজ ইয়াজুজ মাজুজ হলো দুটি সম্প্রদায় বা দুটি গোষ্ঠী এবং তারা কি মানুষ নাকি ভিন্ন একটি সৃষ্টি তারা কি আদম সন্তান এবং এর উত্তর হচ্ছে তারা অবশ্যই আদম সন্তান এবং এর দলিল রয়েছে সহি বুখারিতে কেয়ামতের দিন আল্লাহ সুহাম তাল্লাহ আদমকে বলবেন ও আদম জাহান্নামের অধিবাসীদেরকে আলাদা করো কারণ মানবজাতির জাতির এক অংশ জাহান্নামে এবং অপর অংশ জান্নাতে প্রবেশ করবে তাই আল্লাহ সুহাম্মাল্লাহ পুরো মানব পিতা আদমকে বলবেন যে তার বংশধরদের মধ্য থেকে জাহান নামের অধিবাসীদেরকে আলাদা করতে কিন্তু আদম জানেন না কারা জাহান্নামী তাই তিনি জিজ্ঞাসা করবেন কারা জাহান্নামের অধিবাসী আমার বংশধরদের মধ্যে কি পরিমাণ অংশ জাহান্নামে প্রবেশ করতে যাচ্ছে আল্লাহ সু মোহাম্মদলাহ তাকে বলবেন প্রতি হাজারের মধ্যে নয় জন প্রতি এক হাজার মানুষের মধ্যে নয়শো নিরানব্বই জন জাহান্নামে প্রবেশ করবে এবং যখন রাসুদুল্লাহ সাল্লু আল্লাহিসাল্লাম এই হাদিসটি তাদেরকে বর্ণনা করছিলেন এটা সাহাবাদের জন্য তাদের হৃদয়ে এক মারাত্মক আঘাত ছিল প্রচন্ড একটা শখ ছিল তাদের অন্তরে এবং রাসুদুল্লাহ সাল্লি সাল্লাম তাদের চেহারা দেখে এই বিষয়টি আজ করতে পেরেছিলেন প্রতি এক হাজার মানুষের মধ্যে নয়শো নিরানব্বই জন জাহান্নামে প্রবেশ করবে এবং সাহাবাদের হৃদয় ছিল অত্যন্ত সংবেদনশীল যখন তারা এই হাদিসটিকে শুনলেন তাদের চেহারা রঙ পরিবর্তন হয়ে গেল তারা নিশ্চুপ হয়ে গেলেন বুঝতে সাল্লাম এরপর সুযোগ এতই ক্ষীণ এরপর রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদেরকে বললেন ইয়াজুজের মধ্য থেকে হবে নয়শো জন আর তোমাদের মধ্য থেকে হবে একজন রসদুল্লাহ সাল্লাহিসাল্লাম অন্য আরেকটি হাদিসে বলেন যদি ইয়াজুজ এবং মাহুজকে কোনো দলে সংযুক্ত করা হয় তবে তারা সেই দলটিকে সংখ্যায় অনেক বড় করে তুলবে অর্থাৎ তারা নিজেরাই সংখ্যা এত বেশি হবে যে সংখ্যা আধিক্যের কারণে সবসময় অনুপাতা তাদের পক্ষেই থাকবে তারা সংখ্যায় এত বেশি হবে যে একটি বর্ণনা রয়েছে যেখানে বলা হয়েছে যে যখন তাদের একজন ব্যক্তি মারা যাবে সেই তাদের এক হাজার বংশধর রেখে যাবে তবে এই বর্ণনাটি দুর্বল এবং যাই হোক তারা সংখ্যা এত বেশি হবে অনেক বেশি হবে যার কারণে আল্লাহ পবিত্র এমনকি যখন কিয়ামদের নিদর্শন হিসেবে ইয়াজুজ ও মাজুজকে ছেড়ে দেওয়া হবে এবং ওরা প্রতিটি উচ্চ ভূমি থেকে পতঙ্গের ন্যায় নিচের দিকে বেরিয়ে আসতে থাকবে অর্থাৎ তারা সংখ্যায় অধিক হবে এ কারণে প্রথমে উল্লেখিত হাদিসটিকে হাদিস থেকে বোঝা যাচ্ছে যে তারা আসলে মানুষ এবং আদম আলাহি ইসাল্লামের বংশধর কারণ আল্লাহ সুহামতাল্লাহ আদমকে বলবেন যে তার বংশধরদের মধ্য থেকে জাহান নামের অধিবাসীদেরকে আলাদা করতে তো আরেকটি সহি হাদিস যেখানে ই আজুজ মাজউজের কথা বলা হয়েছে হাদিসটি সহি মুসলিমে রয়েছে ইসা আলাহি ইসাল্লাম কর্তৃক তাজ্জালের মৃত্যুর পর আল্লাহ সুহান্তাল্লাহ ইসা আলাহি ইসাল্লামের কাছে পাঠাবেন আমার সৃষ্টি হতে এমন একজন সমষ্টি বের হয়েছে যাদের বিরুদ্ধে কেউ যুদ্ধ করতে সক্ষম নয় তাই তুমি আমার বান্দাদেরকে নিয়ে নিরাপদে তুর পর্বতে চলে যাও তুর ফিলিস্তিনে অবস্থিত অর্থাৎ আলো সুমাতালা ইয়াজুজ মাহুজের ব্যাপারে ঈসা আলাহিসামকে সতর্ক করে দেবেন ইসা আলাহিসাম সকল বিশ্বাসী ইসা আলাহিসাল্লাম সকল বিশ্বাসীদেরকে নিয়ে মোমিন বান্দা মুসলিমদেরকে নিয়ে জেরুজালাম এবং ফিলিস্তিনে সেখানে থাকবেন লুকিয়ে থাকবেন এরপর ইয়াজুজ মাজুজ দলে দলে প্রতিটি উত স্থান থেকে পঙ্গপালের মতো নেমে আসবে এবং তাদের প্রথম ব্যক্তি যখন কাইবেরিয়াস হ্রদের পাশ দিয়ে যাওয়ার সময় পানি পান করবে এবং এই হ্রদটি কাইবেরিয়াস হ্রদটি ফিলিস্তিনে অবস্থিত তো তাদের সেই বাহিনীর শেষ ব্যক্তি যখন সেই রদের পাশ দিয়ে যাবে সে বলবে যে এখানে মনে হচ্ছে একসময় পানি ছিল অর্থাৎ তারা সংখ্যায় এত বেশি হবে যে তারা সম্পূর্ণ লেকের পানি পান করে শেষ করে ফেলবে এরপর আসলুল্লাহ সাল্লু আলাইসাল্লাম বলেন যে ইসা আলাইসাল্লাম এবং তার সাথীগণ দ্বারা অবরুদ্ধ হয়ে পড়বেন আটকা পড়ে যাবেন তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলা হবে অবরোধ করে ফেলা হবে এবং তাদের অবস্থা এতটাই শোচনীয় হবে এবং সাথীদের অবস্থা মুসলিমদের অবস্থা এতটাই শোচনীয় হবে যে তাদের নিকট খাদ্য সংকট দেখা দিবে এবং একটি সারের মাথা একশো তো দিনারের চেয়েও বেশি প্রিয় হবে একশো দিনারের চেয়েও বেশি কাম্য হবে ফুল্লাহ সাল্লা সাল্লামের সময় একশো দিনের অনেক মূল্যবান সম্পদ ছিল খাদ্য সংকটের কারণে একটি সারের মাথা সেই সময়ে একশত দিনারের চেয়েও বেশি মূল্যবান হয়ে পড়বে অথচ আমরা অনেকেই এই অংশটি সারের মাথা না খেয়ে ফেলে দেই এরপর ইসা আলাইসালাম এবং তার ষাঠিগণ আল্লাহ সুহামতাল্লিনীকে ডোয়া করবেন এবং আল্লাহ সুহামদাল্লা তাদেরকে ইয়াজুজ মাজুজকে ধ্বংস করে দেওয়ার জন্য এক প্রকার কীটপতঙ্গ পাঠাবেন যেগুলো এসে ইয়াজুজ মাজুজদের ঘরে আক্রমণ করবে এবং তারা সকলে একযোগে মৃত্যুবরণ করবে দুটি সম্প্রদায় সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে কিন্তু এরপরও সমস্যা রয়েই যাবে ইসা আলাহিসাল্সালাম এবং তার সাথীগণ যখন সমতলে নেমে আসবেন তারা পৃথিবীর সর্বত্র এখানে সেখানে ইয়াজুজ মাহাজুজদের মৃতদেহ এবং সেগুলো থেকে পচনের গন্ধ পাবেন তো তাদের দেহ অবশেষ এমনভাবে ছড়িয়ে পড়বে যে সারা পৃথিবী দূষিত হয়ে পড়বে অর্থাৎ ইয়াজুজ মাহাজুজ জীবিত কিংবা মৃত উভয় অবস্থাতেই মুসলিমদের জন্য একটা ক্ষতির কারণ হবে এরপর ইসা আলাহিসাল্লাম এবং তার সাথীগণ আল্লাহ সুমাল নিকট পুনরায় দোয়া করবেন এবং আল্লাহ সাম আল্লাহ তখন এক ঝাক পাখি প্রেরণ করবেন যাদের গলা হবে উটের গলার মতো বিশাল লম্বা গলা বিশিষ্ট এক প্রকার পাখি প্রেরণ করবেন এবং তারা এই মৃত দেহগুলোকে বয়ে নিয়ে যাবে এবং আল্লাহর আদেশে অন্যত্র সরিয়ে ফেলবে এবং আল্লাহ সুমা এরপর একটি বৃষ্টি বর্ষণ করবেন যাতে সারা পৃথিবী ঝকঝকে পরিষ্কার আয়নার মতো হয়ে যাবে আয়নার মতো উজ্জ্বল পরিষ্কার হয়ে যাবে তো তিরমিজির একটি হাদিস রাসুল্ল সাল্লা বলেছেন যে ইয়াজুজ মাজুজ বর্তমানে একটি প্রাচীর খনন করার কাতি নিয়োজিত আছে তো এবার আমরা কুরআনে ফিরে যাই যেখানে এই প্রাচীর সম্পর্কে বলা হয়েছে কুরআনে আল্লাহ সুমতাওয়াল্লাহ আমাদেরকে জুল কারনআইন বাদশাহ সম্পর্কে বলছেন এবং জুল হাজার বছর পূর্বে তিনি পৃথিবীর বাদশাহ হিসেবে এই দুনিয়াকে শাসন করেছেন এবং এটা এতই আগের ঘটনা যে এই ঘটনা ইতিহাসের কোনো কিতাবে খুঁজে পাওয়া যাবে না কিন্তু কুরআনে আল্লাহ সুহামদালা আমাদেরকে তার সম্পর্কে বলেছেন জুল কারণ আইন শব্দের অর্থ হচ্ছে দুইটি সিং বিশিষ্ট বা দুইটি সিং ধারী কিছু মুসাফি কিছু যে এর মানে হচ্ছে তিনি পূর্ব এবং পশ্চিম শাসন করেছেন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত তিনি শাসন করেছেন এত বড় তাকে রাজনীতন আইন সম্পর্কে বলেন যে পূর্ব পশ্চিম এবং দুই পাহাড়ের মধ্যবর্তী স্থান ভ্রমণ করছিলেন তিনি যখন দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছালেন তিনি সেখানে এমন এক জাতির লোকের সন্ধান পেলেন যারা তার কথা ভালো ভাবে বুঝতে পারছিল না এবং তারা বললো আমাদের দেশে অশান্তি সৃষ্টি করেছে আপনি বললে আমরা আপনার জন্য কিছু কর কিছু খাজনা ধার্য করব এই শর্তে যে আপনি আমাদের এবং তাদের মধ্যে একটি প্রাচীর নির্মাণ করে দেবেন অর্থাৎ তারা কাছে জুলকার ব্যাপারে অনিষ্ঠিত তাদের যে ক্ষতি এবং অনিষ্টতার ব্যাপারে এসে নালিশ জানালো এবং তা থেকে রক্ষার জন্য বলল যে আমরা প্রয়োজনে আপনাকে অর্থ প্রদান করব কর প্রদান করব, খাজনা প্রদান করব, কিন্তু আপনি যেহেতু একজন শক্তিশালী বাদশাহ আপনার ক্ষমতা রয়েছে আপনার সাহায্যে আমাদেরকে একটি প্রাচীর আপনি নির্মাণ করে দিন এবং এর জন্য প্রয়োজনে আমরা পারিশ্রমিক দিব তিনি একজন আল্লাহর কৃতজ্ঞ বান্দা ছিলেন এবং একজন ন্যায়প্রয়ণ শাসক ছিলেন তিনি বললেন আমাকে আমার প্রতিপালক যা দিয়েছেন সেটাই যথেষ্ট অতএব তোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য করো আমি তোমাদের এবং তাদের মধ্যে একটি সুদৃঢ় মজবুত প্রাচীর নির্মাণ করে দেব আমার কাছে লোহার পাত এনে দাও অর্থাৎ জুলকার বাদশাহ তিনি বললেন যে আমি তোমাদেরকে তোমাদের কাছে অর্থ চাই না তোমরা আমার সাথে এই কাজে যুক্ত হও এবং আমাকে শ্রম দিয়ে সাহায্য করো তিনি সরাসরি তাদেরকে একটি কাজ করে দিয়ে সাহায্য করার চাইতে তাদেরকে সেই কাজটি করার উপায়টি শিখিয়ে দিলেন এবং তিনি দুই পাহাড়ের মধ্যবর্তী ফাঁকা জায়গা সেই স্থানটিকে উপত্যকাকে লোহা দিয়ে সম্পূর্ণ পুরোপুরি ভরাট করে দিলেন এবং তিনি তাদেরকে বললেন যে লোহা উত্তপ্ত করো এরপর তিনি তাতে গলিত তামা এনে ঢেলে দিলেন অর্থাৎ তিনি একটি সংকর ধাতু তৈরি করলেন যেটা কিনা লোহার থেকে আরো বেশি মজবুত হলো। এখানে কিতরা শব্দটি ব্যবহার করা হয়েছে কোরআানে যার অর্থ লেড বা কপার উভয়ই হতে পারে যখন আপনি স্টিলের সাথে লেড বা কপার মিশ্রিত করবেন তখন ব্রাস বা ব্রঞ্জ পাবেন এবং এটা উভয় স্টিলের থেকেও বেশি মজবুত বেশি শক্তিশালী বেশি দীর্ঘস্থায়ী তাই লোহা বা সাথে লেট বা কপার মিশিয়েছিলেন যদিও কিতরা শব্দের সুনির্দিষ্ট অর্থের ব্যাপারে মুফাসিরদের মধ্যে মতানৈক্য রয়েছে আলাস মোহাম্মদ এখানে সেই প্রাচীরের ব্যাপারে বলছেন যে তিনি শুধু সাদ নির্মাণ করেননি শ্রাদ অর্থ হল প্রাচীর কিন্তু তিনি রাদম নির্মাণ করে দিয়েছেন রাদম শব্দের অর্থ হল এমন অন্তরায় বা প্রাচীর যা পুরী পরি পরিপূর্ণভাবে আবদ্ধ করে দেয় সাদ হল শুধু আনুভূমিক খাড়া একটা দেয়াল যার উপরিভাগ বা ছাদ বলতে কিছু থাকে না সেটাকে অতিক্রম করা সম্ভব টপকে যাওয়া সম্ভব কারণ উপর দিক থেকে সেটা উন্মুক্ত খারাপ একটা দেয়াল তো তাই তারা সেই দেয়ালকে দেয়াল যেতে পারত যদিও ওই সমস্ত এলাকার লোকজন শুধুমাত্র এই ধরনেরই একটি প্রতিবন্ধকতা বা দেয়াল এর জন্য অনুরোধ করেছিলেন কিন্তু সদুল কারণ বাদশাহ পৃথিবীর বুক থেকে ইয়াজুজ মাজুজকে সম্পূর্ণভাবে মোহরাঙ্কিত বা অবরুদ্ধ করে দেন একটি রাধম তৈরি করার মাধ্যমে এবং এটাই হচ্ছে যে কোনো কাজে নিজে থেকে সর্বোচ্চ শ্রম প্রদান করা তো এই কারণে এই রাদম নির্মাণ করে তাদেরকে পরিপূর্ণভাবে আবদ্ধ করে দেওয়ার কারণে বর্তমানে আমরা ইয়াজুজ মাজুজকে দেখতে পাই না তারা পৃথিবীর ঠিক কোথাও রয়েছে কোথায় আছে সেটাও আমরা জানি না তবে রাসুদুল্লাহ সাল্লা সাল্লামের একটি হাদিস থেকে জানা যায় যে তারা মদিনার পূর্ব দিক থেকে কেয়ামতের পূর্বে আত্মপ্রকাশ করবে দলে দলে আসবে এই ব্যাপারে আল্লা সুফ মাহমদ আল্লাহ সবচেয়ে ভালো জানেন এবং অবশেষে তার সাধ্যমত সর্বোত্তম প্রাচীর তৈরি করে দেওয়ার পরে তাদেরকে বলেছিলেন সেটা কুরআনে এভাবে এসেছে তিনি বলেন এটা আমার পালনকর্তার অনুগ্রহ যখন আমার পালনকর্তার কর্তার প্রতিশ্রুত সময় আসবে তখন তিনি একে চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং আমার পালনকর্তার প্রতিশ্রুতি সত্য তো এখানে দুলকার বাদশাহ তিনি এই কৃতিত্বকে নিজের দিকে নিলেন না বরং তিনি বললেন যে এটা আলস মহাতালার পক্ষ থেকে একটা অনুগ্রহ এই প্রাচীর ততদিন পর্যন্ত টিকে থাকবে যতদিন আলোস মহাতালার প্রতিশ্রুতিও সেই সময় আসবে না কিয়ামতের পূর্বে একটি বড় লক্ষণ হিসেবে আলস্য মহাতালা এই প্রাচীরকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন এবং ইয়া যুজ মাজুজ দলে দলে আত্মপ্রকাশ করবে এবং নিশ্চয়ই আমার পালনকর্তার প্রতিশ্রুতি সত্য তো এবারে আমরা রাসুল্লাহ সাহু আসালামের সেই হাদিস্রী চলে আসি যেখানে রাসুলুল্লাহ সাল্লাহ আসালাম বলেছেন যে আজুজ মাজুজ প্রাচীর ভেদ করে বের হয়ে আসার জন্য প্রতিদিন তারা খনন কাজে লিপ্ত এক সময় যখন তারা খনন কাজ করতে করতে একেবারে শেষ পর্যায়ের দিকে চলে আসে ভোরের দিকে তারা সূর্যের আলো দেখতে পর্যন্ত পায় এবং তাদের একজন নেতা তখন বলে যে চলো আজকে ফিরে যাই বাকি কাজটা আগামীকাল শেষ করব। অর্থাৎ প্রতিদিন কাজ করতে করতে তারা প্রায় শেষ পর্যন্ত চলে আসে এরপর তারা ফিরে যায় তো পরের দিন তারা আবার আসে এসে দেখে সে দেয়াল আগের থেকেও মজবুত অবস্থায় আগের থেকে মজবুত অবস্থায় সেই থেকে তারা পায় এইভাবে প্রতিদিন চলতে থাকে এরপর আল্লাহ কর্তৃক নির্ধারিত সেই সময়টি শেষ হয়ে গেলে একদিন তারা খনন কাজ করে ফিরে যাওয়ার সময় তাদের নেতা ব্যক্তিটি বলবে ইনশা আল্লাহ আগামীকাল সকাল সকাল এসে বাকি কাজ আমরা শেষ করে ফেলবো এবং বের হয়ে যাব এবারে এতদিন পর তারা এসে বলবে ইনশাল্লাহ ঠিক আগের দিন এবং তারা সেই সময়ে বাকি খনন কাজ সম্পন্ন করে বের হয়ে আসবে তো প্রসঙ্গত রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের সময়ই তারা তাদের সেই দেয়ালে খুব ক্ষুদ্র একটা ছিদ্র তারা করতে পেরেছিল কারণ একদিন রাশুদুল্লাহ সাল্লাহিস্লামের সব সময় যে মুচকি হাসি মুখ থাকতো সেটা হঠাৎ পরিবর্তন হয়ে গেলো এবং তার চেহারায় সেটা ফুটে উঠলো এবং তিনি তখন বললেন যে ইয়াজুজ মাজুজ আজকে তাদের প্রাচীরে একটি ছিদ্র হয়ে গেছে তাদের প্রাচীরে তারা একটি ছিদ্র করতে পেরেছে তো তাই আমরা বলতে পারি যে ইয়াজুজ মাজুজদের সেই প্রাচীরে একটি ছিদ্র হয়ে গেছে তো যাই হোক আমরা আমাদের আগে হাদিসে ফিরে আসি তো যেখানে রাসুদুল্লাহ সাল্লাহিসাল্লাম বলেন যে তাদের প্রথম দল একটি নদীর সমস্ত পানি পান করে ফেলবে এবং পরবর্তী দল এসে বলবে এখানে তো মনে হচ্ছে কোনো এক সময় পানি ছিল এবং লোকজন তাদের সহায় নিয়ে যাবে এবং তারা কোনো মানুষ দেখতে না পেয়ে মনে করবে যে তারা আসলে সকল অধিবাসীদেরকে সমস্ত তারা হত্যা করে ফেলছে তারা অহংকার করবে এবং বলবে যে জমিনের অধিবাসীদেরকে তো আমরা খতম করে দিয়েছি এবারে আসমানের অধিবাসীরা বাকি রয়েছে এই বলে তারা আকাশের দিকে তীর নিক্ষেপ করবে রক্ত মিশ্রিত তীর ফিরে আসতে তারা বলবে আমরা জমিনের অধিবাসীদেরকে হত্যা করার পর এবারের আকাশের অধিবাসীদেরকেও হত্যা করেছি দেখুন তাদের কত অধ্যপূর্ণ আচরণ এবং এই ঘটনার পরই আলোসুমাতাল্লাহ তাদের প্রতি এক ধরনের কীটপতঙ্গ প্রেরণ করবেন এবং তারা এসে তাদের ঘরে আক্রমণ করবে এবং এরপর তারা সবাই মহামারীতে মারা যাবে রাসুল্ল সাল্লু আলু সাল্লাম আরও বলেন যে জমিনের যে সমস্ত জীবজন্তু যারা মৃত প্রাণী ভক্ষণ করে সবভূপ প্রাণী তারা সবাই তাদের মরদেহ এবং চর্বি ভক্ষণ করে মোটা হয়ে যাবে এবং তারা আলোসুমাতলা নিকট সুপ্রিয়া আদায় করবে তো বর্তমানে পৃথিবীর ঠিক কোথায় ইয়াজুজ মাহুজের অবস্থান সেটা আমরা জানি না তারা বর্তমানে পৃথিবীতে বসবাস করা কোনো নির্দিষ্ট অঞ্চলের জনসমষ্টি যাদের সম্পর্কে আমরা জানি তারা কেউ নয় তারা এমন একটা সম্প্রদায় যাদের সম্পর্কে আমরা জানি না কিন্তু কিছু কিছু লোকজন আছে তারা বলে তারা মনে করে যে এই সম্প্রদায়ের মানুষ এরাই ইয়াজুজ মাহুজ ওরাই হচ্ছে ইয়াজুজ মাদুজ এই ধরনের বিভ্রান্তিকর তথ্য তারা বলে এর একটি কারণও রয়েছে যে পূর্ববর্তী কিতাবসমূহে ইয়াজুজ মাহুজদের সম্পর্কে তথ্য রয়েছে যার কারণে আহলে কিতাবরাও এই সম্পর্কে ধারণা রাখে তারা গগ এবং ম্যাগগ নামে ইয়াজুজ মাজুজকে চিহ্নিত করে সুহান আল্লাহ এরকম একজন ব্যক্তি একজন খ্রিস্টান তিনি হচ্ছেন প্যাট রবার একজন আমেরিকান যিনি সেভেন ক্লাব নামে একটি অনুষ্ঠানের হোস্ট বা উপস্থাপক ছিলেন তো যখন রাশিয়া বা সোভিয়েত ইউনিয়নের পতন ঘটলো এবং সমাজতান্ত্রিক সেই দেশটির পতনের মাধ্যমে ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়ার পর কিছু কিছু সীমান্তবর্তী মুসলিম এলাকা মুসলিম রিপাবলিক হিসেবে আত্মপ্রকাশ করলো এবং তাদের কারো কাছে সেভিট ইউনিয়নের কারণে নিউক্লিয়ার কিছু অস্ত্র মজুদ ছিল তো প্যাট তার সেভেন ক্লাব অনুষ্ঠানে একটি বড় বিশ্বের মানচিত্র ওয়ার্ল্ড ম্যাপ নিয়ে আসলেন এবং বললেন যে মুসলিম এই সমস্ত রিপাবলিকগুলোর হাতে নিউক্লিয়ার অস্ত্র আছে এবং একসময় তারা ইরানের সাথে হাত মিলাবে এবং এরপর তারা সারা দুনিয়া ধ্বংস করে ফেলবে তো সুতরাং তিনি প্রমাণ করলেন এটাই হচ্ছে প্রমাণ যে মুসলিমরাই হলো আজুজ মাজুজ তো এটা একান্তই পাগলামি আর হাস্যকর একটা ভূমিকা যে মুসলিমদেরকেই তারা শেষ মেসে ইয়াজুজ মাজুজ হয়ে গেল তো এরকম আরো কিছু মুসলিমও আছে যারা মনে করে যে এই সমস্ত মানুষ ওই সমস্ত মানুষ এরাই হচ্ছে যে এটা হচ্ছে ইলমুল গায়েব গায়েবের একটি জ্ঞান যেটা আমরা কেউই জানি না একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া এবং কেয়ামতের বড় আলামত সমূহের মধ্যে চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠ আলামত হচ্ছে বড় আকারের ভূমিকম্প এবং ভূমিধ্বস যেটা হলো আল খুস ভূমিধস এটি একটি প্রচন্ড রকমের ভূমিকম্প হতে পারে যাতে করে পৃথিবীর একটা করে অংশ ধসে পড়বে মুসলিম শরীফের হাদিসের রাসুল্লা সাল্লাইসাল্লাম বলেন তিনটি খোসফ একটি হল পূর্বে একটি পশ্চিমে এবং আরেকটি হল পৃথিবীর কেন্দ্রে আরব উপদ্বীপে পৃথিবী কম্পিত হবে যার ফলে এর এক অংশ ধসে পড়বে এবং সেগুলো কোনো সাধারণ ভূমিকম্প হবে না বেশ বড় ধরনের ভূমিকম্প হবে এটি এত বড় হতে পারে যা কিনা পুরো পশ্চিম ইউনাইটেড স্টেটসকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলতে পারে একটি মহাদেশকে ধ্বংস করে দিতে পারে এবং এর একটি কারণ যে যে সমস্ত প্রাদেশিক বিভাজন রেখা যা কিনা আমেরিকার অ্যারিজোনার মধ্য দিয়ে চলে গেছে অথবা ক্যালিফোর্নিয়ার পূর্ব অংশ দিয়ে অতিক্রম করেছে এই অঞ্চলগুলো বেশ বিপজ্জনক এবং একটি বিজ্ঞাপন আমেরিকান টিভি যে তারা দেখাতো যেখানে তারা বলতো যে তোমরা সবাই এসো তোমরা সবাই এসো এবং অ্যারিজোনাতে তোমরা জমি কিনে রাখো কারণ বলা হচ্ছে যে একসময় এই অঞ্চল তো সমুদ্র উপকূলে পরিণত হবে সেই বীচে হবে তো কাজেই এখনই তোমরা এই বিরাট মরুভূমি অঞ্চলে জমি কিনে রাখো যখন কিনে এটা অনেক সস্তা এবং একদিন তো সেখানে সমুদ্র উপকূল হবে তখন তোমরা সেখান থেকে অনেকভাবে অর্থ উপার্জন করতে পারবে তো মানুষ যেভাবে মনে করে এই বিপর্যয় বা প্রাকৃতিক যে সমস্ত বড় ঘটনা যেগুলো আল্লাহ সুমার পক্ষ থেকে একটি আজাব সেটা এত সহজভাবে হবে না এই বিশাল ভূমিকম্পের ফলে যে বিরাট ভূমিধ্বস হবে সেটা এমনি ভাবে হবে না যেটা মানুষ বর্তমানে চিন্তা করছে তো এই ঘটনাগুলো মূলত আল্লাহ পক্ষ থেকে নির্ধারিত ঘটনা এবং এগুলো হচ্ছে মানুষের মানব সম্প্রদায়ের গুনাহের কারণে আজাব আল্লাহ মানব পরীক্ষা করছেন এবং আলাহতআ আহ আপনারা দেখবেন যে সুমান আপনারা দেখতে পাবেন যে সালে আমেরিকার নর্থারেজ এলাকায় যে ভূমিকম্পটি হয়েছিল সেটা বেশ বড় একটি ভূমিকম্প ছিল এবং সেটা নর্থারেজের উপত্যকায় হয়েছিল এবং সেখানে বেশ কিছু ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল যারা পর্ন বা অশ্লীল ছবি তৈরি করত। পর্নোগ্রাফি স্টুডিও ছিল এবং আলাসুমাতলা সেখানেই একটি বড় ভূমিকম্প পাঠালেন উনিশশো সালে এবং ভূমিকম্পের কেন্দ্রটিও ছিল সেই নর্থ এলাকায় উপত্যকায় এবং উনিশশো ছয় সালে আমেরিকার স্যান ফ্রান্সিস্কোতে যে ভূমিকম্পটি হয়েছিল তার কারণ হিসেবে আমরা জানি যে সেখানকার মানুষদের মধ্যে দুর্নীতি এবং অন্যায় ন্যায় ভ্রষ্টতা পথভ্রষ্টতা এই ঘটনাগুলোর কারণে সেখানে ভূমিকম্প হলো সুতরাং এই ঘটনাগুলো এমনিতেই ঘটনা বা প্রাকৃতিক কোনো বিপর্যয় নয় এর অবশ্যই সুনির্দিষ্ট কারণ রয়েছে তো একবার মদিনাতেও এই ধরনের ভূমিকম্প হয়েছিল সাধারণ ভূমিকম্প তো প্রথমবার ভূমিকম্প হলো মাটি কেঁপে উঠল এরপর আবার হল এবং কিছুক্ষণের মধ্যে তৃতীয়বার মাটি কেঁপে উঠলো তো তখন ওমর বিন খত্তাপ রাজিয়ালহ তিনি খলিফা মিম্বারের ওপর খুঁজবাদিতে উঠে থাকলেন এবং বললেন হে মদিনাবাসী হয় তোমরা গুন করা বন্ধ করো নয়তো আমি মদিনা ত্যাগ করলাম হয় তোমরা গুন বন্ধ করো নয় এই মুহূর্তে ছেড়ে ত্যাগ করলাম যে এই ভূমিকম্পের কারণে হচ্ছে বর্তমান যুগের মানুষেরা তথাকথিত আধুনিক মানুষেরা তারা বলতো যে প্রথমটি হল ভূমিকম্প এবং দ্বিতীয় ও তৃতীয়টি হলো আফটার একবার উহুৎ পাহাড় কম্পিত হয়েছিল এবং সেখানে তখন যে সম্মানিত ব্যক্তিগণ উপস্থিত ছিলেন তাদের মধ্যে রয়েছেন রাসুল্লাহ সাল্লাম এবং আবু বকর সিদ্দিক ওমর এবং উহুদ পাহাড়ের উপরে ছিলেন তখন যখন উহুদ পাহাড়টি কেঁপে উঠল রাসুল্লাহ সাল্লা সাল্লাম উহু পাহাড়ের উপরে হাত স্থাপন করে রেখে বললেন হে উহুদ কম্পিত হই না কেননা তোমার উপরে রয়েছে একজন নবী একজন সিদ্দিক এবং দুইজন শহীদ আউুবক রদুল্লাহন হলেন সিদ্দিক এবং ওমর ও উসমান রাদুল তারা হচ্ছেন শহীদ তো এই তিনটি ভূমিকম্পই হচ্ছে আল খোসুফ সপ্তম আলামত সপ্তম আলামত হচ্ছে ধোয়া বা আদু খান তো কুরআনে একটি সুরাও রয়েছে যার নাম হচ্ছে আদু তো আমরা এই ধোঁয়া সম্পর্কে বেশি কিছু জানি না তো শুধু জানি যে এই ধো ধোয়া হচ্ছে এমন একটা ধোঁয়া যা সারা পৃথিবীকে আচ্ছন্ন করে ফেলবে এবং এটা অবিশ্বাসী বা কাফিরদের জন্য একটা শাস্তি স্বরূপ আল্লাহ প্রেরণ করবেন তো অষ্টম বড় আলামত হচ্ছে পশ্চিম দিক থেকে সূর্য উদয় ঘটবে রাসুদুল্লাহ সাল্লাহাম বলেন যে সূর্য পশ্চিম দিক থেকে উদয় হওয়ার আগ পর্যন্ত হবে না এবং যখন এই ঘটনা ঘটবে সকলেই বিশ্বাস করবে পৃথিবীর বুকে সকল মানুষ তখন বিশ্বাস করবে কিন্তু বলেছেন যে তখন ইমান আনলে সেটা আর কোন কল্যাণ বই আনবে না বা সেই ইমান কোনো কাজে আসবে না যেমন এই বিষয়ে আল্লাহ কুরআনে বলছেন যে সুরা গাফির বা চল্লিশ নম্বর সুরার সর্বশেষ দুইটা আয়াতে আল্লাহ এই বিষয়ে কথা বলছেন সেখানে বলছেন অতপ্পর তাদের এই মান তাদের কোন উপকারে আসলো না যখন তারা শাস্তি প্রত্যক্ষ করলো আল্লাহর এই নিয়ম পূর্ব থেকেই তার বান্দাদের মধ্যে প্রচলিত রয়েছে সেই ক্ষেত্রে কাফেররা ক্ষতিগ্রস্ত হয় আয়াতির অর্থ হল যে যদি কোনো মানুষ আগে বিশ্বাস না করে অর্থাৎ আল্লাহর আজাব চলে আসে এরপর যদি সে বলে যে আমি মুসলিম হলাম বা ইমান সেই সময় সেটা আর গ্রহণযোগ্য হবে না তো কেউ যদি নিজেকে বিশ্বাসী দাবি করে অথচ সে কোনো ভালো কাজ করে না কিন্তু সূর্য পশ্চিম দিক থেকে উদয় হয়ে যাওয়ার পর তখন থেকে ভালো কাজ করা শুরু করলো আসলে ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে যাবে এই কারণেই আপনার আমল বা রেকর্ডগুলো সেই রকমই থাকবে যেটা উদয় হওয়ার আগে যে অবস্থায় ছিল যদি আপনি ভালো কাজ সূর্য উদয়ের আগে থেকে শুরু করেন তাহলে হতে পারে পুরস্কার আপনি আগে থেকেই ইমানদার ছিল কিন্তু আপনি যদি আগে কোনো ভালো কাজ না করেন যখন দেখলেন যে আল্লাহর শাস্তি চলে আসলো বা পশ্চিম দিক থেকে সূর্য উঠলো তখন নতুন করে ভালো কাজ শুরু হলো সেই বিষয়ের জন্য আপনি কোনো পুরস্কার পাবেন না তো এটা কেন ঘটবে এই বিষয়ে ইমাম আল কুর্তুবাহিম্লা তিনি ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন যে যখন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে তখন মানব সম্প্রদায় নিশ্চয় মানে নিশ্চিতভাবে জানতে পারবে যে এটা হচ্ছে সমাপ্তি বা চিহ্ন যার কারণে এটা হচ্ছে অনেকটা মৃত্যু সমতুল্য যদি কেউ মৃত্যু ফেরত থেকে দেখতে পায় তখন যদি সে তো অবা করে সে তবার কবুল হবে না কারণ ততক্ষণ অনেক বেশি দেরি হয়ে যাবে তো ভাবে যখন সূর্য পশ্চিম দিক থেকে উদয় হবে তখন সব মানুষই বুঝতে পারবে যে এটা হচ্ছে দুনিয়ার ইতিহাসের শেষ সমাপ্তি এবং তখন দরজাগুলো বন্ধ করে দেওয়া হবে এরপরে আর কোনুর আবির্ভাব ঘটবে এবং এই বিষয়ে আল্লাহ কুরআ বলছেন যখন প্রতিশ্রুতি সমাগত হবে চলে আসবে তখন আমি তাদের সামনে ভূগর্ভ থেকে মাটি থেকে একটি জীব নির্গত করব। সেই মানুষের সাথে কথা বলবে এবং আল্লাহ বলছেন যে এই কারণে যে মানুষ আমার নিদর্শন সমূহে বিশ্বাস করত না আল্লাহ বলছেন যে তুকাল্লিমুহুম মানে কথা বলবে সেই জন্তুরা মানুষের সাথে কথা বলবে এর অর্থ বলা যায় যে তাদের সাথে কথা বলা বা চিহ্নিত করা দুইটা অর্থ আছে একটা হচ্ছে যে তাদের সাথে কথা বলবে আরেকটা হচ্ছে যে তাদেরকে চিহ্নিত করে দিবে বা দাগ দিয়ে দিবে একটা যেমন তুকাল্লিমুহম এর অর্থ আরবিতে বলা যায় যে কথা বলা এর আরেকটা অর্থ বলা যায় যে কালিম অথবা কালাম যখন আপনি কোনো কিছুর উপর দাগ দিয়ে দিবেন তখন সেটাকে বলা হয় কালামা যখন আপনি কোনো দাগ কারো উপর দিবেন সেটা হচ্ছে কালামা তো উভয় অর্থই মুভাসিরগণ বলছেন যে এটা সঠিক অর্থ মানে কথা বলা বা দাগ দেওয়া দুইটা অর্থই সঠিক ইবনে আব্বাস আহ রাজি আল্লাহ তিনি বলেন যে উভয় অর্থে সঠিক তো মূলত যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে যে জন্তুটি আসবে এবং মানুষের সাথে কথা বলবে আল্লা আলু সি বলেন যে উল্লিখিত আয়াতটি হবে তার কথা অর্থাৎ আয়াতের যে শেষের অংশ সে বলবে যে তুকাল্লিম আনাস সে মানুষের সাথে কথা বলবে এবং এই অংশটা বলবে আল্লাহ বলছেন যে মানুষ আমার নিদর্শন সমূহে বিশ্বাস করতো না এই কথাটা সে প্রত্যেক মানুষের কাছে যাবে এবং বলবে সে বলবে যে তুমি একজন বিশ্বাসী এবং বলবে যে তুমি একজন কাফের বা অবিশ্বাসী তো এটা মুমিন এবং কাফের ব্যক্তিদেরকে চেহারায় দাগ দিয়ে দিবে কালামা দিয়ে দিবে আর এর উপরে বেশ কিছু হাদিস রয়েছে যেমন রাসুল সাল্লাহাম বলেন যে দাব্বাতুল আর নামে একটি প্রাণী বের হবে এবং সে মানুষের নাকে চিহ্ন দিয়ে দিবে এরপর মানুষরা আবার স্বাভাবিকভাবে জীবনযাপন করবে প্রাণীটি সকল মানুষের নাকি দাগ লাগিয়ে দিবে কি একজন উট ক্রয়কারীকে যদি জিজ্ঞাসা করা হয় যে তুমি এই উট কার কাছ থেকে কিনেছ সে বলবে আমি এটি নাকে দাগওয়ালা এক ব্যক্তির কাছ থেকে কিনেছি এরকম সমস্ত জায়গায় মানুষদেরকে আলাদা করে দিবে যে কে কাফের আর কে মুমিন আল্লাহর বাণী বা আল্লাহর কালাম তাদের উপরে পড়বে মানে যন্তুরি যখন কথা বলবে সে বলবে যে মানুষ আল্লাহ নিদর্শনগুলোকে অবিশ্বাস করে অবিশ্বাসী তো এই আয়াতটা তাদেরকে আহত করবে এর মানে কি যে ইমামালকুর্তুবাহিম্লা বলেন যে আল্লাহর বাণী তাদের উপরে পড়বে বলতে বোঝায় যে আল্লাহর আজাব তাদের উপরে পড়বে এর কারণ হচ্ছে যে মানে মাত্রাতিরিক্ত দুর্নীতি শয়তানি এবং অহংকার এবং তার আল্লাহ বাড়বে আল্লাহর বাণী অর্থাৎ আজাব তাদের নিকটে আসবে যখন জ্ঞানীরা মৃত্যুবরণ করবে ইলম হারিয়ে যাবে এবং কোরআনকে তুলে নেওয়া হবে এখানে বলা হচ্ছে যে তখন কোরআনকে মানুষের অন্তর থেকে নিয়ে যাওয়া হবে শেষ পর্যায়ে মানে পৃথিবীর একদম শেষ পর্যায়ের ঘটনা এবং আবু হুরারের থেকে বর্ণিত রাজসুল বলেছেন যে তিনটি ঘটনা ঘটার পর আর কোনোদালের আগমন এবং তৃতীয়টি হল কথা বলা জন্তু বা দাববাতুলের আগমন কারণ এই তিনটি ঘটনা ঘটার পরে মানে অনেক বেশি দেরি হয়ে যাবে প্রত্যেক মানুষের জন্য তো দাঁতজালের সময় তখন এত বেশি ফিটনা ছড়াবে যদি আগে থেকে কেউ নিজের প্রস্তুত করে না রাখে তাহলে সে কখনোই দাতজাল আসার পর আবার ইমান মজবুত করবে এটা পারবে না করতে পারবে না একই ভাবে যে যখন এই দাব্বাতুল আর্দ নামক জন্তুটি চলে আসবে তখন সে আসবে এই কারণে যে মুমিন আর কাফিরকে আলাদা করে দেওয়ার জন্য এর বিস্তারিত বর্ণনা রয়েছে যে তিরমিজি এবং আহমাদের বিভিন্ন হাতিসের বিস্তারিত বর্ণনা রয়েছে দাব্বাতুল আর্থ বের হবে এবং তার সাথে থাকবে মুসা আলাহিস্লামের লাঠি এবং সুলাইমেন আলাহিস্লামের আংটি তো কাফের নাকে সে সুলাইমান আল্লাহামের আংটি দিয়ে দাগ লাগিয়ে দিবে এবং মুসা আল্লাহ সাল্লামের লাঠি দিয়ে সে মুমিনদের চেহারাকে উজ্জ্বল করে দেবে এমনকি মানে লোকেরা যখন খানার টেবিলে বা দস্তরখানে বসবে তখন মানে এই দাগটা এত স্পষ্ট হবে যে একজন আরেকজনকে ওইটা দেখে সম্বোধন করবে যে বলবে হে মুমিন হে কাফের এতটা স্পষ্টভাবে সে একজন আরেকজনকে আলাদা করে দেবে রাসুল্লাহ সাল্লাহিসাল্লাম বলেন জন্তুটি আসবে সুলাইম আলাহিসাল্লামের আংটি এবং মুসা আলাহিসাল্লামের লাঠি নিয়ে এটি বিশ্বাসীদেরকে চিহ্নিত করবে মুসা আলাহিসাল্সাল্লামের লাঠি দ্বারা এবং কাফিরদেরকে চিহ্নিত করবে সুলাইম আলাহিসাল্সলামের আংটি দ্বারা রাসুল্লা সাল্লা সাল্লাম বলেন যে মানুষজন একসাথে খেতে বসবে এবং বলবে আমাকে এটা দাও খাবার টিবিলে যেরকম খাবার আগায় দিতে বলে তখন বলবে যে আমাকে এটা দাও হে মুমিন বা আমাকে এটা দাও হে কাফির এভাবে সম্বোধন পর্যন্ত করবে সকলের মুখমণ্ডলে স্পষ্ট দাগ থাকবে লিখিত থাকবে তো মানুষ একজন আরেকজনকে ডাকবে যে ইয়া কাফির হে অবিশ্বাসী ইয়া মুমিন বা হে বিশ্বাসী এবং এই হাদিসটিকে মানে শেখ আহমেদ শাকির তিনি হাদিসটিকে বলছেন যে এটা সহি কিন্তু শেখ আলবানি তিনি একজন বাহকের কারণে এটাকে একটু দুর্বল বলে মত প্রদান করেছেন তির্মিজিও একই রে থেকে বর্ণনা করেছেন তো এটা গেল আমাদের নয় নম্বর আলামত সর্বশেষ দশ নম্বর আলামত হচ্ছে যে কিয়ামত দিবসের সর্বশেষ আলামত হচ্ছে কিয়ামতের আগমনের যে একটা আগুন বা অগ্নির আবির্ভাব ঘটবে যেটা মানুষকে তাড়িয়ে নিয়ে যাবে মানুষকে ধাওয়া করবে আসল আসাল্লাম বলেন যে এমন একটি আগুন উৎপন্ন হবে সেটা ইএমএন এর নামক একটা স্থান থেকে আগুনটা উৎপাত হবে তো এই আগুনটি পৃথিবীর সকল মানুষকে পবিত্র ভূমির দিকে তাড়িয়ে নিয়ে যাবে এটি তাদেরকে একসাথে একটি স্থানে এনে জড় করবে এবং অনবরত তাদের পিছনে ধাওয়া করতে থাকবে এবং মানুষটা থেকে দৌড়ে পালাতে থাকবে এবং যে ব্যক্তি পিছিয়ে থাকবে সেই আগুন তাকে গ্রাস করে ফেলবে পুরিয়ে ফেলবে তো এটি তাদেরকে দিনের বেলা ধাওয়া করবে এবং রাতের বেলা মানুষ যখন বিশ্রাম নিবে আগুনটিও ধাওয়া করা থেকে বিরত থাকবে তো এটা কোনো মানুষকে একা ছাড়বে না এবং আসবে ইয়েম এন থেকে রাসুল্লাহ সাল্লা সাল্লাম এই জায়গাটির দিকে নির্দেশ করে বললেন যে সেটা হবে ইয়েমেনের দক্ষিণ দিকে একটা অঞ্চল মানে সমুদ্র তীরবর্তী আদন নামক একটা স্থান সেখান থেকে আগুনটি উৎপত্তি হবে এবং সেখানে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেকগুলো আগ্নেয়গিরি অবস্থিত আদর নামক স্থানে এবং শহরটি সমুদ্র তীরবর্তী তো রাসুল্লাহ আসাল্লাম বলেন যে এই আগুনটি এই অঞ্চলের আগ্নেয়গিরি জ্বালামুখ থেকে আবির্ভাব ঘটবে এবং সকল মানুষকে আল মাহারের দিকে নিয়ে যাবে তা আল মাহার হচ্ছে আসাম দেশ বা সেখানকার একটা অঞ্চল তো রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লাম এই সাম দিকে ইঙ্গিত করে বলেন যে সেখানে তোমরা মিলিত হবে এবং মুসনাদে আহমদের অন্য আরেকটি হাদিসে রাসুদুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন যে তখন হিজরত অর্থাৎ ইসলামের কারণে নিজের দেশ পরিবর্তন করা এবং হিজরতের পরে হিজরত হবে এবং সর্বশ্রেষ্ঠ হিজরত হবে সেই সকল বান্দাদের হিজরত যাদের হিজরত হবে ইব্রাহিম আলাহিস্লামের হিজরতের স্থানে তো এখন ইব্রাহিম আলাইস্লাম কোথায় হিজরত করেছিল জেরুজালেম বা পবিত্র ভূমি সেখানে ইব্রাহিম আলাহিসাল্সলাম হিজরত করেছিল হ্যাঁ কারণ ইউরোপিয়ানরা যাওয়ার সময় আলাদা দেশ বানিয়ে দিয়ে চলে গেছে মূলত একটাই একটাই দেশ ছিল যেমন মনে করেন পাক ভারত বাংলাদেশ এক দেশ ছিল কিন্তু এখন আমরা আলাদা হয়ে গেছি অনেকটাই এরকম মূলত একটাই ছিল উপমহাদেশ বলতে কিন্তু তিনটাই বোঝায় এরকম তো ইব্রাহিম আলাইস্লামের হিজরতের স্থান ছিল জেরুজালেম বা পবিত্রভূমি তো প্রথম হিজরত ছিল মক্কা থেকে মদিনা এবং এর পর আরও অনেকগুলো হিজরত হবে মানে আমাদের উন্নতির কথা বলা হচ্ছে জারুসুলাম প্রথম হিজরত ছিল মক্কা থেকে মদিনা এরপর অনেকগুলো হিজরত হবে তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষদের হিজরত হবে জেরুজালেমের দিকে ওই সময়ে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষদের হিজরত হবে ইব্রাহিম আলাহিসাল্লামের হিজরতের স্থানে এবং অন্যান্য যারা ওই সময়ে থাকবে বাকি থাকবে তারা হবে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানব গোষ্ঠী আসাম সম্পর্কে এর আগে ধারাবাহিক আলোচনা বিভিন্ন সময় আলোচনা করা হয়েছে তো আসাম হচ্ছে সিরিয়া ফিলিস্তিন জর্ডান লেবানন এবং এর মধ্যে সবচেয়ে পবিত্র অংশ হচ্ছে জেরুজালেম অর্থাৎ বাইতুল মাদ্দ আলাক্সা মসজিদ অনেক হাদিসে রাসুল্লাহ আসালাম এই স্থানটির অনেক প্রশংসা করেছেন কারণ সেই স্থানটিতে কিয়ামত পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত জিহাদ চলবে তো শুরুতে সেটা ছিল রোমান সাম্রাজ্যের বিরুদ্ধে ইউরোপিয়ানদের বিরুদ্ধে খ্রিস্টানদের বিরুদ্ধে পরবর্তীতে ইতিহাসে দেখা যায় যে ক্রুসেডার বা ইউরোপিয়ান যারা মুসলমানদের উপর আক্রমণ করতো তাদের বিরুদ্ধে ওই স্থানে জিহাদ হয়েছে এবং এর পরবর্তীতে মঙ্গল বা মোগল যারা ছিল তাদের বিরুদ্ধে কাতারদের বিরুদ্ধে জিহাদ হয়েছে সেখানেও ওই সময়ে জিহাদ চালু ছিল এবং বর্তমানে জিহাদ হচ্ছে ইহুদিদের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে এবং সর্বশেষ সময়ে কেয়ামতের আগে আবার ইউরোপিয়ানদের সাথে একটা বড় যুদ্ধ সংগঠিত হবে সে তখনও ওই সাম দেশ হবে সেই যুদ্ধের কেন্দ্র এবং এরপরে সর্বশেষ হবে দাতজালের বিরুদ্ধে তো সেখানে মুসলিমরা জিহাদে অংশগ্রহণ করতে যায় তো মুসনাদে আহমদে একটি হাদিসে রাসুল্লি আসাল্লাম এ সম্পর্কে বলেছেন যে আমি স্বপ্নে কিতাবের স্তম্ভ বা পিলারগুলোকে দেখতে পেলাম তো এই কিতাবটা হচ্ছে আলকুরআ তো স্তম্ভগুলা কি ছিল রাসুল্লাম বলেন যে কিতাবের স্তম্ভটি আমার থেকে নিয়ে যাওয়া হচ্ছিল তো আমি সেটা অনুসরণ করতে লাগলাম আমি কিতাবের স্তম্ভতির দিকে তাকিয়ে থাকলাম এবং দেখলাম যে সেটাকে আর সামে নিয়ে স্থাপন করা হলো এবং ফিটনার সময় থাকবে। বলেন যে যখন আমি মিরাজে কুর্ধ আকাশে গমন করলাম সেখানে ছিলাম তখন আমি একটি সাদা পিলার বা স্তম্ভ দেখতে পেলাম এবং অনেকটা যুদ্ধের পতাকার মতো ব্যানারের মতো এবং তা আমার কাছ থেকে নিয়ে যাওয়া হচ্ছিল তো আমি ফেরত থেকে জিজ্ঞাসা করলাম যে এটাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে তারা বললো যে এটাকে নিয়ে যাওয়া হচ্ছে আর সামে এবং সেখানে এটাকে স্থাপন করা হবে তো এখন আর সামে যে সমাবেশের কথা বলা হচ্ছে যে কি আমাদের পূর্বে আগুন ধাওয়া করে সেখানে তাদেরকে জড়ো করবে তো এটা কি বিচার দিবসের হাসরের সমাবেশ নাকি অন্য একটা সমাবেশ তো এই বিষয়ে আলেমদের মত হচ্ছে যেমন ইমাম গাজ্জালি এবং অন্যান্যরা বলেছেন যে এই সমাবেশটা হচ্ছে বিচার দিবসের সমাবেশ কিন্তু বেশিরভাগ আলেমের মত বা সঠিক মত হচ্ছে যে হাসর হবে আসলে দুইটি একটা সমাবেশ হবে দুনিয়াতে যে সমস্ত মানুষকে জড়ো করা হবে সিরিয়াতে আর প্রধান হবে সেটা হচ্ছে আখিরাতে সুতরাং দুনিয়ার সমাপ্তির দিকে যখন মানব সম্প্রদায় আখিরাতের জীবনে সবাই সমাবেত হবে সেটা হচ্ছে আলাদা এবং কোরআনের আয়াতটিকে প্রমাণ হিসেবে ব্যবহার করা হয় যে যখন আল্লাহ বলছেন যে জমিনকে পরিবর্তন করে দেওয়া হবে যেদিন পরিবর্তিত করা হবে এই পৃথিবীকে অন্য পৃথিবীতে এবং পরিবর্তিত করা হবে আসমান সমূহকে এবং লোকেরা মহাপরাক্রমশালী আল্লাহর সামনে পেশ হবে এবং কি আমাদের দিন জমিন সূর্য এবং সবকিছুই আলাদা হবে বিচার দিবস বা কি আমাদের আলামত সমূহ নিয়ে আমাদের আলোচনা এখানেই সমাপ্ত হচ্ছে স্হ মোহাম তসিমী